সহিম হল আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির ব্যবস্থাটা এখন কী এ বিষয়টা জানা হয়ে যাক আল্লাপাক আমার থেকে এই মুহুর্তে কী চান এই জিনিসটা জানা এবং সে অনুযায়ী আমল এটা হলো সহি আমল সাহাবাইকেরাম রিজবানুল্লাহ আলহাম এই ক্ষেত্রে সবার আগে ছিলেন ইভনিমা সৈয়াদহ ওনাদের ওনার থেকে সাহাবাইকার সম্পর্কে আসছে যে তারা ছিলেন আমলমা সবচেয়ে বেশি গভীর এলম সম্পন্ন এমনি আব্বাস রাজি আল্লাহ বলেন মা দিন তারা ছিল গুদাম কিন্তু জাহিরিভাবে আমরা দেখলে কি দেখব সাহাবাহিকরমের মা লোমাত এবং জানা বিষয়াগুলি এগুলি অনেক জানা বিষয়ের সংখ্যা অনেক আমাদের মধ্যে যদি আমরা সাহাবাহিকেরামের সাথে আমরা যেই বিষয়টা রে অ্যালেম্বনি করি যে অনেক কিছু জানা এই দিক দিয়ে যদি সাহাবাহিকেরামের সাথে আমাদেরকে তুলনা করা হয় তাহলে নিজেদের যদি দাঁড় করানো হয় আলেম বলতে হবে কাকে বেশি বড় আলেম বলতে হবে কাকে সাহবাই বলার অবকাশ আছে অনেক বিষয় জানতেন আমরা যত বিষয়গুলো জানি বাস্তবে বলে আল্লাহ সন্তুষ্টির বিষয়টা কি করা জানা অনেক কিছু জানা এটা কি না। আর আল্লাহ সন্তুষ্ট বিষয়টা জানার পরে যদি এটার উপর আমল হয় এই এইমটা এটা ফজিলতওয়ালা এলেম হাদিসের মধ্যে কোরআনের মধ্যে যে এলেমের ফজিলত আসছে সেটা কোন এলেম যেটার উপর কি হয় আমল হয় যে এলেমের উপর কি হয় না আমল হয় না এটা কোরআনের দ্বারা আল্লাহ তালা অনেক কি করেন অপবিত্রতার সাথে অপবিত্রতা আরো যুক্ত হয় আরো বৃদ্ধি পায় এই সবগুলো কথা কিসের ব্যাপারে কোরআনের ব্যাপারে কি অপরের দিকে তাকায় আর বলে যে এর দ্বারা কার ইমান বাড়ছে আল্লাহ তারা ভোগ করতেছে কিন্তু তাদের দিল অসুস্থ দিলের মধ্যে বেধিয়াছে ফাজ তাদের অপবিত্র তার কি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 সব অভিষাবানের জ্ঞান পায় নাই ওই ব্যক্তির জন্য নাই এই অভিশাপটা যে সকল স্পষ্ট বিধান এবং হেদায়ত আমি এই গুলো গোপন রাখে জানা থাকলে তো যার জানা আছে সেই গোপন রাখার প্রশ্ন আছে এদের ব্যাপারে কি বলা হয়েছে আল্লাহর কিতাবা। এখন এটাতে দুনিয়ার কিছু লুের দুনিয়ার কিছু স্বার্থের জন্য তারা পাকের এই প্রতিজ্ঞাটা পিছনে পিঠের পিছনে ফেলাইছে আল্লাহ বলছেন যে আল্লাহ তাহলে কি বলতেছেন কি জঘন্য যে জিনিসটাতে সে গ্রহণ করল এই গ্রহণ এই নিকৃষ্ট অবস্থা গ্রহণ করিয়া এই নিকৃষ্ট ফল গ্রহণ করে এটা কি যেম পূরণ করা হয় না এটা বরং ওই ব্যক্তির জন্য উল্টা আর কি বড় বিপদ ইংলিশের মাল কি পরিমান দেখি তার তার জ্ঞানের পরিধি বিশাল না তারপরেও তার আল্লাপের দৃষ্টিতে তার অবস্থানটা কোথায় সবচেয়ে বেশি নিকৃষ্ট অবস্থান আমরা নিজেদের সাথে যদি সাহাবাই কেন মিলাই তাহলে দেখি যে বড় আলেম তো আমরাই সাহাবাই কানামার কয়জন কতটুকু জানতো কি জানতো সাহাবাই বিশাল জমাতের মধ্যে সাইফলাদিস কয়জন ছিল কোরানের এরপরে কোরানে মধ্যে সে সময় কোরআন নাজেল শেষ যুগে কয়জন তারা মুখস্ত কোনো সময় কি করে না বলে না ওই মানের মেধা সম্পন্ন স্বাভাবিক ভাবে ওদের সমাজটা জি কোন লেখাপড়া ছিল না কিন্তু লেখাপড়া ছিল না হিসাবে কাব্যচর্চা ছিল না সাহিত্য ছিল না জি তাদের অনেক বিষয় ইয়া মুহস্ত ছিল না লেখা ছিল না কিন্তু লেখার কালটা তাদের কি সৃষ্টিগত সৃষ্টিগতভাবে তাদেরকে এমন মেধাবী বানাইছিলেন যে অন্যরা লেখা রাখলে জানা হইতো তাদের মেধা মধ্যে চেয়ে বেশি শক্তভাবে কি থাকতো জিনিসগুলো মাহফুস থাকতো সেই মানের লোকগুলো পুরানকারি ভেজ করে ফেলা এটা কি খুব বড় বিষয় ছিল জি সব সাহবাই ছিলেন এই জেলাটার কথা বলেন এই জেলার মধ্যে যে পরিমাণ দিনের এলেমালা আছে পুরো সাহবাই মধ্যে দিনের এলেমালা এই পরিমাণ ছিল কিনা মহাদুস বলেন মুফতি বলেন হাফেজ বলেন শাইখুল বলেন যেই বলেন এই একটা জিলার মধ্যে যেই সংখ্যায় আছে জামাতের সাহাবাহী এই সংখ্যায় আসিল কিনা পাঠিয়েছিলেন পরে হাজার হাজার সাহাবাহী ছিলেন সেখানে বড় বড় মহাদুজ ফুদ্ সাহাবি ছিলেন হাজার খানের কুফায় যখন আলী রুদুল্লাহ খেলাফত করেন এর অর্থ কি আমাদের মতো এই ধরনের ছিলেন না সহি সবাই ফোকা হাসিনটা কি দিনের সঠিক বোঝটা আর আমরা ফাঁকা মানে মানে এর অর্থ কি ধরে নেই কয় রুটি কথাটা এমন হয়ে গেল যখন ফকি বলা হয় যখন আলেম বলা হয় সাহবাই তখন আমরা বুঝি কি আমি আমরা আমাদের যে ফকির সেই ফকির আমাদের যেই আলেন সে আলে. আসলে বিষয়টা এমন এমন কি করেছি নিজেদের মনমত সাজায় নিছি। শরীয়ত এডারে ব্যবহার করছে এক অর্থে আমরা এখন আমরা যে অর্থে সুবিধা সেই অর্থে এডারে ব্যবহার করে নিতেছি আমাদের অর্থে অনেকগুলো ক্ষেত্রে এমন হয়ে গেছে শরীরের পরিবর্তন করে ফেলছে যার কারণে আল্লাহ তাদের দিলকে আল্লাহ তারা তাকুয়ার জন্য কি করছেন পরীক্ষা করে নিয়েছেন বিপরীতে ছিল শুধু মুনাফেকদের ব্যাপারে ছিলাই ছিল না যদি এক লাখ ফকি এর অর্থ হইছে এক লাখ লোকের সব অনেক মাস আলাদা না ছিল এটা দিনের ফকি ছিলেন তারা ঠিক কিন্তু এর অর্থ আমরা যে অর্থে অর্থে না সব সাহাবাইরম কি ছিলেন দিনের ছিল না আমল যেটা এটা ছিল না তাদের মধ্যে বিষয়টা এমন তাহলে সাহাবাহিকার আমল কি ছিল সহি বুঝ অনুযায়ী তারা নিজেদের জীবনটাকে ব্যয় করছেন কোন পথে তাদের জীবনের সম্পদ জীবনের সময় জীবন মেধা নিজের সন্তান সন্ততি এইগুলোকে তারা ব্যয় করছেন কোন পথে কোন আমাদের মধ্যে আল্লাহ সন্তুষ্টির পথে এটা তো একটা ব্যাপক কথা আল্লাহ সন্তুষ্টির পথে একটা ব্যাপক কথা না আল্লাহ সন্তুষ্টির জন্য কোন কাজ তারা করছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল যখন ছিলেন না সাথী এই জন্য রসুলের যুগে তারা ছিলেন এই জন্য রসুলের আত্মীয় স্বজন এই জন্য হাতিস স্পষ্ট আসছি মানে বাপ্পা বিহি আমাল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 বংশের ব্যাপারে ফাইসা এটা যে বংশ কি করবে না না যদি আমলি কি করে অথচের সম্পর্ক সম্পর্কতার সাথে আল্লাহ বলতে না এটা তোমার বংশেরই না কোন কাজ আসবে না ইবেলা ইসলামের তার বাপের সাথে ঘনিষ্ঠতা আছে না জি কি কাজে লাগছে আবু জাহেলের জন্ম ইতো হইলো কারাগরের মধ্যে মসজিদাল হারাবে তো না মসজিদাশীল হয়েছেন কিসের দ্বারা আমলের দ্বারা আবদুল্লাহ আমাদের মনে মধ্যে একটা খুদ খুঁতি যে না সাথে ছিলেন হিসাবে মর্যাদা হয়ে গেছে সপ্তম হিজড়িতে কিন্তু সপ্তম হিজড়িতে মুসলমান হইয়া মাত্র তিন বছর পেয়েছে রসলের জীবন দশায় অনেকের থেকে আগে গেছেন নেই উনি কি রসলের সাথে সঙ্গে শুধু থাকার দ্বারা না আমলের দ্বারা সাথীরা রওনা হয়ে গেছে তিনি ভাবছেন গিয়া তাদের সাথে কি হবেন পরবর্তীতে শরীর হবেন যেহেতু রসুল বলছেন যে উমুকে শহীদ হয়ে গেল উমুকে আমির উমুকে শহীদ হয়ে গেল উমুকে আমির এর মধ্যে একজন কার বলছে আব্দালও বলছে তো উনিও ভাবছেন যে আমি কি হয়ে যাবো এই জন্য রওনা হয়েছেন কখন জ্বরের পর রসল জিজ্ঞাসা করতেছেন তুমি থেকে গেলে পরে বলছেন যে এই কারণে আপনার পিছনে নামাজ পড়া এই ফজিল অর্জনের জন্য অথচের ভিতরে এটাও আছে যে রসুলের পিছনে মসজিদ নবু হইতে রসুলের কাছাকাছি কি করতে পারছে ওনার সাথে এখানে কার বেশি আমলের দ্বারা আমলের দ্বারা হাসান এবং হুসাইন রাজি আল্লাহ বেহেস্তের যুবকদের সর্দার কেন রসুলের নাতি পিলেন এই কারণে ত্রুটি আসছে সামান্য কি আসছে ত্রুটি আসছে এই ত্রুটি ডারে তিনি কি করেন নাই অনেকের কিন্তু বরদাস্ত হয়ে গেছে কিন্তু হোসেন রাজা কেউ নাই হয় নাই বরদাস্ত না হওয়ার কারণে তিনি এতজন এবং নিজের জীবনটা কেউ এবং শেষ করার এই যেভাবে শেষ করে দিয়েছেন দুনিয়া দৃষ্টিতে এটাই আল্লাহর কাছে সেই মূল্যায়ন হয়েছে যে আল্লাহবা জান্ন যুবকদের কি দিয়ে দিচ্ছেন সর্দারি দিয়ে পায় নাই ঠিকই কিন্তু সেখানে কি পায় গেছে সর্দারি পেয়ে গেছে এটা কি নাতি হওয়ার কারণে না এই দিনের প্রতি এই ভালোবাসার কারণে এই কারণে ভালোবাসা এবং যে যাকে যত বেশি ভালোবাসে তার সামান্য ক্ষতিটা তার কাছে তত বেশি কি লাগে কষ্টদায়ক লাগে আপনি একেবারে চূড়ান্ত ভাবে যারা ভালোবাসেন তার গায়ে যদি একটা সামান্য আঘাত লাগে আপনি এটার জন্য বেশি কে যাবে অস্থির হয়ে যাবে আর যে তাকে ভাবে ভালোবাসে না তারা যদি আরো বড় আঘাত করা হয় পর্যায়ে এই ক্ষেত্রে প্রকাশ পায় নাই উনার সেই পর্যায়ে ছিল দেখে কি হয়েছে এত বড় মর্যাদা শিল হয়েছে ইমাম আহমদুল রহিমা উনি কি বড় একটা বিষয়ের জন্য এত বড় কুরবানি দিলেন খুব বড় বিষয় ছিল যে বিষয়টা এখন কোন আলোচনার বিষয় না কি জানে ব্যাপারে কি বুঝে দিনের বিষয় যেটা বড় বড় পন্ডিতরা অবধাকেই কঠিন না সেই একটা বিষয়ের মধ্যে সামান্য একটু কি আসতে ছিল পরিবর্তন আসতেছিল এটাও সহ্য করে নেওয়া আমাদের কারো ইমান আছে না আছে এই ধরনের কোন প্রশ্ন আছে হকের উপর আছে এখন কিছু একটা সূক্ষ্ম বিষয় তারপরে দিনের ক্ষেত্রে এটার মধ্যে কি আহিস পরিবর্তন ওইটার জন্য জীবনটা গাঁদে লাগাই দিনের জন্য এত বেশি ঘনিষ্ঠ ছিলেন যে দিনের সামান্য পরিবর্তন তাদের কি ছিল না সহনীয় ছিল না এবং দিনের সামান্য কি একটু দেওয়ার অবস্থাটাও তারা দিয়ে উঠবো ইনশাল আমাদের দিনের প্রতি মহব্বতটা কি এই পর্যায়ে এখনো তো কি করে নাই জবাই করে নাই তো খালি বলছে কি করব সবাই করবো আমাদের অবস্থাটা হইলো এই মার্কা এটা দিনের প্রতি মহব্বত হইলো বলো এটা আসলে দিনের প্রতি মহব্বত নাই এটা হচ্ছে দুনিয়ার সুবিধাটা ঠিক রাখা না জানে অসুবিধাটা এসা যায় ধোকা দিতেছে যে না আসলে এটা দিনের জন্যই করতেছে আসলে দিনের জন্য করে রাজনীতিক নেতারা সব কাজ করে কি নিজের জন্য করে। করে জনগণের জন্য করে। রাজনৈতিক নেতা যতগুলি আছে সব এরা কার জন্য ফেদা জনগণের জন্য করে তারা নিজের জন্য কিছুই করে না জন্য করে জনগণের জন্য করে ঠিক আমরা যা করি সব কে লেগে দিনের জন্য নিজের জন্য তো কিছুই করি না এই ধোকার খাইতেছে যে আমি যে দিনের বিপরীতে চলতেছি কিসের জন্য দিনের জন্য আমি যে দিনের টাকা ধরে উপেক্ষা করতেছি কিসের জন্য দিনের জন্য আমি যে রসের তরিকাটাকে সারছি আসলে তরিকার জন্য রসুল না বুঝলে কি হবে সাহাবাহিকেরাম না বুঝলে কি হবে আল্লাহ না এমন আল্লাপাকে সমস্ত জিনিসের নির্দেশ দিচ্ছেন এটি কি হিসাবে যেন আল্লাপা কি বুঝেন না দুনিয়ার পরিস্থিতিটা বাস্তবতা অনেকটা হাকি এমন সাহবাহিক আমলটা দেখেন সাহবাহ ব্যবসা করি সবাই কিন্তু একটা না একটা কিছু কি করে সব বাড়িতে নিজের স্ত্রীর কাছে বসে থাকে একটা না একটা কিছু করে হ্যাঁ স্ত্রীর কাছে ও কি দেয় সময় দেয় বাড়িতেও কি করে যায় কিন্তু একটা না একটা কিছু করে আপনি জিজ্ঞাসা করেন আপনি কি করেন প্রত্যেক তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণের জন্য ফিল ইসলাম তোমরা হলে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর মানুষ ওদেরকে সিকল দিয়ে বেধে তোমরা নিয়ে আসা অতপর তারা ইসলামের ভিতরে প্রবেশ করেছে আর কিছুগুলি নিহত হয় আর আল্লাহর জমিনের উপর আল্লাহর দিনটা কি হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় সাহাবাই কালামের ভাবে এমন এটাই ছিল আর কোনো ব্যস্ততা তাদের ছিল না ছিল ওই তিরিশ বছর আর প্রত্যেকটা দিনে তারা যে সময়টা কাটাইতেছে বাড়ি থেকে যে আবার কোথায় যান কোথাও যে যায় গিয়া গিয়া যে মাস এক মাস দুই মাস তিন মাস চার মাস আসে না থাকে কই ওই একাদ মধ্যেই থাকে সাহাবাই কারের হইরুল করুন এর মধ্যে সবার আমলটা এটাই ছিল যেই তিন যুগটার ব্যাপারে ব্যাপারে আল্লাহ যে ওই তিন যুগে যেই কাজগুলির প্রচলন থাকবে সেগুলি কার কাছে মকবুল আল্লাহর কাছে মকবুল এগুলি এগুলি দিন বেশিরভাগ মানুষে যে কাজগুলি সেই সময়ে করবে সেই কাজগুলি কি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 সারা পৃথিবীর মধ্যে কাফের সংখ্যা কি সর্বযুগী বিশেষ করে যখন থেকে কাফেরদের তৎপরতা শুরু হয়ে গেছে নোয়াজ পর থেকে কাদের সংখ্যাই বেশি কাফের সংখ্যাই বেশি রসের যুগ থেকে দেখেন মানুষ তো বাড়ে সব দিক দিয়ে কিন্তু সবচেয়ে এখন হয়েছে ওরা ছয়শ কোটি আর মুসলমান নামে আরে কামে কামে মিল্লা নামে মুসলমান কয়টি দেড়শো কোটি এদের সংখ্যা কি যে আমল করে না আলিম কিন্তু এদের সংখ্যায় কি দলিল এটাও একটা ধোকা দিয়েছে আরেক হাদিসের মানে ভুল বুঝায় হাদিসের মেয়েদের কি বলছে ইত্যাদি আহ যে বড় জমাতে কি করন অনুসরণ করে সাামাজি আর নামাজি নামাজি সে পাঁচজন আর বেনামাজি পঁচানব্বই জন এখানে আজম কে আপনি বলেন পাঁচজন পাঁচজন আজম বলে তোমায় পঁচানব্বই জন আজম নামে বিশাল পাঁচজন তো বিশাল না বেশিরভাগ মানুষনা করছেন যে জমা তুলো যেটা হকের মুহাফে আজম এমা যে বাইরে একটা হইলো গুমরা যেটা কি এর সাথে আছে হকের সাথে আছে আগে তো হক তারপরে জমা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 ওরা জমাত না ওরাই সাজ ওরাই বিচ্ছিন্ন ওরাই ফিরকা ওই বাহাত্তর ফেরকা তেহাত্তর ফেরকা পঁচানব্বই ফেরকায় কোনটা এইটা সাথে আছে। আমাদেরকে গোলায় গণতন্ত্রের গণতন্ত্রের যুগ আইসে তো এখানে সবকিছুর ক্ষেত্রে দৃষ্টি যায় কারদিকে জনগণের দিকে ইসলামের মধ্যে দৃষ্টি জমানোর কথা বললো সবকিছুর মধ্যে কার দিকে আল্লাহর দিকে ইসলাম পালন না। এই যে ধর্ম এটা তো গণতন্ত্রের আসলে সহি ধর্ম এটা জনগণে চাইলে এটা করো আর জনগণে না চাইলে কি না। এটা গণতন্ত্রের কিন্তু সঠিক ব্যাখ্যায় এই ব্যাখ্যাটা এটা কি ইসলাম সম্মতন এটা কুপুরি কুপুরে ইসলামের কথা হলো যে আল্লাপাক চাইলে করবা আল্লাপাক না চাইলে কি করবানা আর গণতন্ত্রের কথা হলো জনগণ চাইলে করবা জনগণ না চাইলে কি করবানা আমরা মুসলমান নাম নিয়েও আমরা এই তোর এখন ধরছি আবার যে হ্যাঁ জনগণ রে লইয়া কাজ করবো আমরা জনগণ চাইলে করবো জনগণ না চাইলে করবো না যেদিন চাইবো সেদিন করবো দিন চাইবো না সেদিন করবো না এই পদ্ধতি ধরছি আমরা এদের আবার ইসলামের নামে ধরছি যে ইসলামের স্বার্থে বেশিরভাগ যদি হয়েই যায় জেহাদ সারা তাহলে কম ভাগ হইতে আর সমস্যা কি বেশিরভাগই কই রাখাল না তুমি জেহাদ সারা হয় বেশিরভাগ মানুষ কিবো জমা করতে জমা করতে বেশিরভাগ মানুষ জমা করবাটাকে কম পাগিয়ে আসলে এই বিষয়টা এমন না মানে কিসের পথে শান্তিময় পথে যেটার মধ্যে কোন কি নাইঙ্গা হাঙ্গামা নাই কোন ধরনের মারামারি নাই কাটাকাটি নাই এই মানো বছর মেহনত যেগুলি মুসলমান হই না আরো মক্কার উদা সাহিবা আবুজাহ মাবুজাহ মারাত্মক কিছু খাতামাল্লা সারা সবগুলি কি মুসলমান হয় না কলি কৌর বিজয় নিয়ে আসা কি নিয়ে আসা বিজয় নিয়ে আসা লোকদের দলে ধলে আল্লাহ দিনের ভিতরে ঢুকতেছে কোটি কোটি মানুষরা জাহান্নামের পথ থেকে ফিরে কোন দিকে নেওয়া জাহিকে নেওয়া রাস্তাটা কি কাজটা করছেন সাহাবাই আর কোন কাজের মধ্যে তারা নিজেরা লাগায় না খায় না খাইছে আপনি ইমামতি করেন আপনি কি খান না আপনি বাজারে যান না এই জন্য কি মানুষ আপনার কয় নাকি এই হুজুরি কি করে বাজারে যান এই কাম করতেন অন্য গুলি করতেন কিন্তু অন্য গুলি করতেন কি হিসাবে জরুরত হিসাবে করতেন কি হিসাবে কাজ হিসাবে ব্যস্ততা হিসাবে জীবনে আম সাহাবাহিক ব্যস্ততা এটা সব সবার ব্যস্ততা বা দিবে বা দিয়ে রাখছে এমন কোন সংবাদ নাই মুসলমানদের কোন ভূহণ্ড কাফেররা দখল করে রাখছে এমন সংবাদ নাই এই অবস্থা কি দুইবার কাফের দৌড়ানি দেওয়া আল্লাহের এক বাস্তবায়ন কি ফরজের উপর সে যথাযথ ব্যবস্থা নিয়ে গিয়ে করবে সে যখন করবে ব্যবস্থা নিয়ে গিয়ে করবে আমির দেখেন স্বাভাবিক এইটা আদায় করার ক্ষেত্রে তারা কি পরিমান যানি দিছে। ব্য্তা এইটা ব্যস্ততা ব্যস্ততা এটা ব্যস্ততা ঈদে আবুর জন্য ব্যস্ত থাকবে নেই আবুক আবহাওয়ার পুরো আরব কি বিভিন্ন সাইদের মূর্তা কৃষি কোন তো মুসাইলাম কাজ যাবে কিসিদ্ধ তো হইলো তুলাইহা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 বিরুদ্ধে কাজ করছেন কি করছেন দিনের সবকিছুই মানে শুধু একটা বিষয় কি করে না মানে না এটা বোঝা যায় কি তাদেরকে গিয়া তোমাদের শুভাটা ঠিক না করতে ওখানে কোন ভালো যে মানুষে কি করতে পারে ভক্ত বানাইতে পারে মানুষ খুব জমাইতে পারে খুব বুঝাইতে পারে এমন এক দুইজন কি ভাটাই দিত জনপ্রিয় ব্যক্তি বাড়াই ঠিক করে নেবো একটা পদক্ষেপ গ্রহণ করাই অথচ গ্রহণ করার কিছু অবকাশ ছিল আমরা বেদা যে তারিখ করি সময় কি তারিখ করি যে সাহাবাহিক সময় দিনের ওই তাকা দিনের ওই এই যা কি রসুলের উপর দুরুদের তাকা থাকি রসুল সাহেব ছিল না কিন্তু ওনারা এই তাকাতাটা পূরণ করছেন মিলাদের সুরতে এর লাগে আমরা মিলাদের কি কইতো মিলাদের উপর দুরুদের তাকা যা সে সময় তো এই দলিল গুলি সে সময় আছে তারাই সুরতের এই দাবিটা রাদে করে নাই এই জন্য এই সুরতটা আলাদা ফজিলত মনে ওই সময় যে টাকা যা ছিল সেই টাকা যাতে ভিন্ন সুরতে আদায় করা এবং ভিন্ন সুরতটা কি দেওয়া অতিরিক্ত গুরুত্ব দেওয়া রে এটি এবং যেখানে ওনাদের ওই টাকা যাটা পূরণ করণের একটা কি আছে নকশাও আছে পুরাণে বলা আছে সেই ক্ষেত্রে ভিন্নটারে কাফি মনে পেরে সেটার কত টুকু দিনের ব্যাপারে মানে এনহারাফ দিনের ব্যাপারে বিচ্যুতি এই বিচ্যুতির ভিতরে দিন দিন আমাদের কাল্পনিক জিনিসগুলি এই জন্য এই বিষয়টা একটা কিতাব আছে না ওখানে শয়তানের মানুষের ধোকা দেয় কি গুণার কাজে লিপ্ত করতেছে যখন কাজে করতে পারে তখন কোন দিয়ে তার গুণা করা জীবনদাস্তি এক পর্যায়ে না এক পর্যায়ে ঢুকাই দিতেছে এখানে আসলে দিনের উপর যখন আঘাত চলে তখন সবচেয়ে আহম ফরজ কোনটা কোন ব্যক্তির উপর যখন আঘাত হয় তখন সে কি করে আমার ব্যক্তির উপর যখন আমার ব্যক্তির উপর মারতে আমি আমার মায়া আছে চেষ্টা করবো আমার উপর আঘাত আমার দুর্বলতা কারণে আমি যদি আরো শক্তিশালী হইতাম দেখতে শুনতে খুব মোটা তাজা হইতাম তো আঘাত করতো এখন বেশি দিনে খানা খাই তাহলে মোটা তাজ আমি ফুলনের মতো ওষুধ খাই হ্যাঁ আঘাত করতেছে এই মুহূর্তে আমি কেরাটি মায়ের পারি তাহলে আমার জিনা। তাহলে এখন আমি কি করি কোন ক্লাবে ভর্তি করার চিন্তা করি আঘাত হইতেছে আমার উপর এখন এই চিন্তা কি চিন্তা কি করা খানা খাওয়া তো বাছনের জন্য আমার এই বিষয়টা আমাদের গোলায় গেছে রসদ কি করছেন যখন শুনছি যে রসভাই তবুকের মধ্যে হামলা করতে আসতেছে আসেনাই প্রতিহত করা এত শরীর গুরুত্বপূর্ণ একটা হালতের নাম এই হালত হয়ে গেলে সবার উপর ভরসা কেহ ডাক দেখ না দেখ সেটা নামাজের রক্ত হয়ে গেলে নামাজ ফরজ আজান দেওয়া হোক অথবা আজান না দেওয়া হোক আজান দেওয়া শূন্য বা ইসলামের শেয়ার হিসাবে কি রীতিটা ফরজ রক্ষা করা কিন্তু রক্তের কারণে জি ফরজে আইন যে হয়ে যায় এটা কোনো কি এর কারণে পরিস্থিতির কারণে দেহের উপর আঘাত হইলেই যখন নাকি কি হয়ে যায় তার প্রতিহতটা সবচেয়ে মোকাদ্দম ফরজ হয়ে যায় দিনের উপর আঘাত এলে তখন কোনটা সত্যি এটাকে ঠিক রেখে অন্য পারে ওই যে আমি যে বাথরুমে কি সে যায় না কিন্তু তার ব্যস্ততা কি বাথরুমে তার ব্যস্ততা এই মুহূর্তে কি এই পথে থাকা হ্যাঁ স্পষ্ট আল্লাহ তালা বলছেন যে দফা যদি না থাকে যে মসজিদের মধ্যে বেশি বেশি আল্লাহ নাম নেওয়া হয় এই মস্তিদ্দ ধসায় দেওয়া হবে মসজিদ রক্ষার উপায় কি মসজিদে বুঝে বসে জিকির করা কোরআনে কেরিমে সাপ বলতেছেন আল্লাহ তালা এটা না করা হয় যে মসজিদে এই মসজিদে আল্লাহ রে যে সাহায্য করবে আল্লাহরে সাহায্য করবে আল্লাহ সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে আর আল্লাহ যখন সাহায্য করবে বিজয় আসবে আর বিজয় আসবে দিন আসবে মানুষ আসবে আল্লাহ সাহায্য করবে আল্লাহর সাহায্য করলে এমনি তো আল্লাহ পারেন আল্লাহ সাহায্য সাহায্য লোহাটা ব্যবহার করছে এই ব্যবহারের উপর রেখে গেছে না আর ওনাটা এদের রাখছে এখন আমাদের কাছে এই অস্ত্রটা কিনে গেছে অশান্তির বিষয় গেছে গ্রীণের বিষয়বাদীহা অনীহা এদের প্রতি আমরা ধরছি কি মানহাজ সালামা সালামত মানহাজ ধরিনি বলতেছেন যে আমরা কি ধরি নাই সালামত ধরি নাই মান হাজা ছিল সালামতুল মানহাজ পদ টা ছিল সালেম সহি কুরান ভিত্তিক রস হোসেন আদেশ ভিত্তিক আল্লাপাক নির্দেশ ভিত্তিক আর আমাদের টালুক কি হাজা সালামা ঠিক আছে সালাম কি ধ্বংস ফাঁসে করে তার চলুন অধীনেতা মান্য মান্য চলুন লাগতেছে আল্লাহ না ইয়ে অধীনে থেকা থেকা তার তাদের খুশি অনুযায়ী চললে দিন পালন করেন লাগতেছে সামনে মাথানা তো করবে আর কারোর মাথা না তো করবে না সে আসলে আমরা পথটা ধরছি সাহাবাহিক পথ না এটা আসলে আমাদের ধোকা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 কারা, মুনাফে গজবাই তবে একটা জিনিস এখানে একটা জিনিসের হয় এই জিনিসটা নাকি আছে সেই ক্ষেত্রে মানে একটার টাকা সরিয়ে কি এটারও রায় একসারিতে কি লই দেন একটা দিনের ব্যাপারে মুদাহ না দিনের ব্যাপারে কি দেওয়া সার দেওয়া জি আমল আছে বরং শরীরে একটা শৈতান এখন কি দেখতে রেলে আমাদের এখন বাদতেন বাতের বিষয় বাদ করে দর ভাইবো কোটা তো মধ্য আকাশ উঠতে হয়েছে ইয়ার জমিনের তলে খুঁজতেছে এখন এই সারা জীবন আর পায় না এটা পাওয়ানো শিব সাহা ভাই আর আগে পেলেছে হালতটা আমাদের বাস্তবতা এই জন্য আমাদের পাঠানো হয়েছে এটার থেকে মুক্ত যে নাই কমপক্ষে যদি নাকি কি থাকতো খেলাফত থাকতো হরচে কেফে থাকতো তাইলে বিভিন্ন কাজে যুক্ত থাকুন কি ছিল অবকাশ ছিল ছিল যেমন বাদশাহ আলমগীর সে একটা যেমনই মুসলিমদের একটা শাসক যে কোনো মুসলমান হইলে মজলুম হইলে সেখানে সহায়তা কি করতে পারে নিতে পারে জি সেই সময় তার দেশের লুকগুলির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা দরকার মানুষদেরকে ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী চালনা করা দরকার এই জন্য সে মোল্লা নিজামুদ্দিন এবং অন্য অন্য কৈছে যে আপনারা মাসাল হাসান গুলো ইসলামবাদ করে দেন আমরা কি করবো দেখ পানি আছে লবণ আছে খাইতে পারতা ওই সময় শাসক বলছে একটু পাকাইয়া দেন পাকাইয়া দিচ্ছে আর মানুষ খাইছে আর এখন পাকানি রই খাওয়িন না নাই পরিবেশে নেই কেউই সময় কোন খে আছে যেমন মানে কোনো বাধা ছাড়া করতে পারতেছি ক্ষেত্রে দারুণ আমাদের মধ্যে আছে আর কি আমার বলতে কোন আসলে দিনের সব বিষয় পালন করতে পারতেছি না কিছু বিষয় কি করতে পারতেছি পালন করতে পারতেছি আর কিছু বিষয় পালন পরিপূর্ণদের আদর্শের সাথে তাদের রীতি নীতির সাথে যেটা সংঘর্ষ হয় না সেটা কি করতে পারেন পালন করতে পারেন যেটা সংঘর্ষ পালন করতে পারেন না আপনি আর অর্ধিকার দিন এটা কি না দিন না এটাই বদমরাহ যারা তাদের পিঠার পিছনে কি করছে চলে গেছে আর শৈতান তাদেরকে এই জিনিসটা সুন্দর করে রাখা খাইছে তাদেরকে আশাবাদী বানাইছে এই বুজুগর বক্তব্য হইল কি আমরা তোমাদেরকে মানব কিছু বিষয়ে এই যে তাদের দিন থেকে ফিরে যাওয়া গুমরাহিটা এটা কোনটান এটা হইল যে আল্লাহর নাজেল করা বিষয়ে যারা পছন্দ করে না তাদের কিছু বিষয়ে কি করা মান। এই যে এর প্রথম বৃন্দ হাসিনা বলেন জমাত বলেন বলেন বলেন জয় বলেন এরা কিছু বিষয়ে আল্লাহর নাজেল করা বিষয়ে যারা পছন্দ করে না কাফির মুশেখিন অনুসরণ করতেছে জেহাদের বিরোধিতার বিষয়ে ইসলামের হুদুদগুলি প্রতিষ্ঠার বিষয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়ে সমাজ পরিচালনার বিষয়ে অর্থনীতি পরিচালনার বিষয়ে বিষয়েছে এরপরে তারা হদুদ কেস পছন্দ করে এই অপছন্দকারীদেরকে আমরা বলতেছি যে এই ধরনের বিষয়গুলির মধ্যে আমরা তোমাদেরকে কি করবো মানবো কিন্তু নামাজ পড়বো কি আমাদের তরিখায় রোজা করবো রসমের তরিখায় কিছু বিষয়ে মানবো আর কিছু বিষয়ে কি করব না রাজনীতিটা সেরে দিলাম কাফেরদের জন্য অর্থনীতিটা সেরে দিলাম কাফেরদের জন্য হজত ক্যাশাস টা দিলাম কাদের জন্য কাঁপেরদের জন্য এবার এইটা যে সেরা দেওয়া হয়েছে এটাই একটা এই আমানটা এটা কোন কাজের না পরিপূর্ণামী দিন পালন না করতে যদি পালন না করতে ফাতুহাজিরু সেই ক্ষেত্রে যারা নাকরমানি করতেছে করতেছে এখন ছিদ্র করে তুমি তো ঠিক ওই খানা পাকাইতেছো তোমার ছিদ্র করে এরা খানা পাতা পাকানোর ব্যাপারে কি না দেয় না সাঁতার শিখাই গা কিন্তু তুমি সাঁতার শিখাইতেছো কাজ লেগে তুমি যে খানকার সাঁতার শিখাইতেছো কে লেগে শিখাইতেছো মাদ্রাসা সাঁতার ভাসনের লেগে এটা কিন্তু তার উদ্দেশ্যের বিপরীত হ্যাঁ ডুবানের লেগে চিদ্র করতেসে আর তুমি আর কি করতেছো এর উদ্দেশ্যের বিপরীত এই কাজটার জন্য গান হইলে তুমি না করে দেু কিছু না তুমি কি করো এই যে ফানি শিখতেছো হ্যাঁ এরা তো তোমার বেশি বাধা না তিরস্কার কারণ হ্যা জানে যে কম করতেছে সালমান রুডি ইসলামটা ভালো বুঝছে হ্যাঁ কই কোরআনে এই কি শিক্ষায় সন্ত্রাস শিখায় আমাদেরকে কোরআনটারে ইয়ে করা দরকার হ্যাঁ যদিও হ্যাঁ খারাপ উদ্দেশ্য হ্যাঁ কথাটা কুপুরি কিন্তু এই লোকগুলি কোরআনে যে আসলে জাহাজ শিখায় এই লোকগুলি এখান থেকে বুঝে না এটা থেকে পায় না তাই কি হ্যাঁ কোরআন বেশি বুঝছে না হ্যাঁ বুঝেই নেই ও তো মোদির গুমরা করতেছে বুঝছে আরে বুঝেই নেই তো দল ও যদি ইহুদি হয় তো এটা খ্রিস্টান যুগের পরিভাষা কি কাপের মোশাক আমেরিকা যখন সন্ত্রাস বলে তখন কোনডারে বলে মুসলমান আর কেউ যদি যুগের পরিভাষা না বুঝে মানুষারে কি বলে এটা না বুঝে তো হ্যাঁ কি জি কোন সন্তান শয়তানের সুভাগ বিভিন্ন সুভাগ এমনকি রসুল সাম যখন জাহাদে গেছে যুদ্ধের মধ্যে যখন নাকি কৌসঙ্গত কারণে একটু কিছু লই নেন উন্নত ছিল না মাঠে চলে যা এটা কৌশলগত ভাবে কি ছিল না উন্নত সামরিক কৌশলে কি ছিল না উন্নত ছিল না থাকার কারণে সামরিক কৌশলে কিতাল মনে করেন এই যে কিতাল মনে না করার কারণে কিতাল ছিল না এরা এই ধরনের কিছু শুষা ভার করে দেব যেটা কিতাল না সরিয়ে আর একজনের মাল যদি কে যায় যায় মাল শুধু যায় প্রতিবেশীরা সাহায্য করে নাই বা সাহায্য করতে পারেন নিতে পারে সে সহিব না হবো না হবে সহি আর মালের উপর আঘাত যেটা পঞ্চম নম্বরের জোর দিন তারপরে নফস তারপরে ইজ্জত তারপরে কি আউলা তারপরে মাল পঞ্চম নম্বর না ইটার জন্য মারামারি করে গেলে ব্যক্তিগত ভাবে মারামারি গেলে দিনের উপর আঘাত আসতেছে বলে ফেতনা হয় হ্যাঁ কি দিন বুঝছি বলে কম পক্ষে তুই জায়াজ করবি যে জন জন্য দিনের জন্য বতরে যায় ফেতনা বলে হ্যাঁ কোন দিন কি দিন বুঝছি রোদ শুরু করে দেবো না আর হ্যাঁ নিজের বাসায় রাখলো তো বাসায় থেকে বাসবি মরবি কবর গুলি কি পুরা হইতেছে না আমাদের দেশে পুরো হইতা আর যে সমস্ত দেশে দেশের শহীদ বেশ নিজের সময় মতো যাহাজিদ্র করে দিতেছে এখন এরা এবং শক্তির মাধ্যমে চিত্র করতেছে আর আল্লাহ কইছে নির্দেশনা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে হ্যাঁ দারুণ পাইলছে আল্লাহ পৃথিবী দারুন আমার না যতক্ষণ ইসলাম গালেব না হইল ওয়া জু না ই কিলু না বিরুদ্ধে যারা বলতেছে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে বলতে আন্তর্জাতিক এই সন্ত্রাস বলতেছে না এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক না এরপর আর দারুম ওরা দিয়েছে যে তোমাদের দিন থেকে ফিরানোর পর্যন্ত আঘাত করবে সারবে আর বলতে আমরা এদের ওদিনের থেকে ধারণা মানুষ এরারও তো বক্তব্য যে দিনের যা আছে সারা শেষ করার পর আমরা মারতে থাকুন এখন উদ্দূর ফারতেছি কিটা করতেছে তাও পেছনে যদি তাদের ক্ষমতা কি করে কুলা তোলা হাতটা দিয়ে মিললতা মিলল যতক্ষণ গ্রহণ না করবি তখন তো তোমারই এখন নামাজের অনুমতি দেব কারণ এখনো এটা ফাটতে না কে লেগে তুমি এটা ধারণা মনে হয়ে গেল তো পুরা ব্যর্থ জিনিসের মধ্যে কাদাই থাকছে অথচ তোর কোনো ছিল না বাধা দিব হ্যাঁ একটা দেবতার জন্য সামান্য ধরনের কোন ক্ষতিও করবো বরং অবস্থা তার ব্যক্তিগত জিন্দগির করতে গিয়া যদি তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে তার টাকা পয়সা কমতি হয় ইসলামী হলিকার যদি সহায়তা করার সম্ভাবনা থাকে সহায়তা করবে না জি না করবে না করবে ঈদের নাকি ঈদেল ইয়ার সম্পর্ক কি ইসলামের ঈদের সাথে কি দ্বন্দ্ব আছে ইসলামেরও কুফুরের কাজের সাথে দ্বন্দ্ব নাই ইসলামের কাজের সাথে দ্বন্দ্ব জি আল্লাহ পাঠাইছি করতে না পারো ব্যক্তিগত ফেরত ব্যক্তিগত আমলের জন্য যথেষ্ট ছিল মানুষের চেয়ে বেশি করে করছিস তুই জন্য পাঠাই নাই আর তুমি লিখে গেল সব হয়ে পাঠাই না আল্লাহ খেলা নিহত হয়েছে এরা নাকি শহীদ হওয়া নিয়ে সন্দেহ হয়েছে কেন কারণ এরা মাজে জেহাদের কথা যায় নাই তারা কিন্তু কি তাদেরকে মারছে যে তারা আল্লাহারে চায় আল্লাহর বিশ্বাসী এই কারণে সুতরাং তারা মারলুম এর মধ্যে কোন সন্দেহ নেই এই কথা বলে অনেকে কয় যারা ওখানে গেছে সন্দেহ এদের তো সন্দেহ মানে এদের রসুল কি করবো যাইব এদের অবশ্যই এর মধ্যে কোন সন্ধে নেই কামিয়াবিটা না কামিয়াবি এটা কার কাছে আল্লাহ আমাদের উদ্দেশ্য আমাদের সেই জিনিসটা হইলাম আসলে যদি এখন আমাদের কাজ কি শহীদ লাইনটার সাথে একটা দু লাইন চালু আছে আল্লাহি কেমতা গ্রুপ কি করবে সে মর্যাদায় তত কে যাবে আগে বেড়ে যাবে বাকি যদি কেউ বিরোধী থাকে তার অবস্থা কি খারাপ জি বিরোধী না থাকা আলহামদুলিল্লাহ যদি হালাত আমি বলি কারিমালা কি বলছেন করছে আর মাল করছে তারা আর পরে যারা মাল আর যুদ্ধ করছে তার দুই দল সমানা কি আগের দল ও জাহেরি হালাত ভালো ছিল জাহেরি খবর ভালো ছিল না খারাপ ছিল ঞ্জন পরবর্তী পরবর্তী বিজয়টা মর্যাদা উহুদওয়ালাদের না কাদ জাহিরি খবর ভালো মানে দেড় কোটি শুধু স্বর্ণ মুদ্রা পাইছে নগদ দেড় লক্ষ কোটি শুধু নগদ স্বর্ণ মুদ্রা কাপড় চুপড় গবাদি পশু জাগা জমি ওগুলো কোনটা আপনি এরপরে খবর ওই কম ফজিল এখন সজিল আর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 থাকতেও হবে <laughs> <laughs> <laughs> কোথায় মৃত্যুর তামান্না আর কোথায় শহীদ হয়ে যাওয়া বিষ খেয়াল এইটা আর কোথায় আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের উজাড় করে দিছে কোন ইয়া আছে জি কোন সম্পর্ক আছে এই কাম করছে আত্মহত্যা করছে তখন উমর এই কথা বলছেন অন্তর্ভুক্ত আবহাচ্ছে যে নাকি যুদ্ধ থেকে কি হইয়া হাত গোটায় নিয়ে নিজের বাড়ি ঘর সাজানোর মধ্যে ঘর সংসার চালানোর মধ্যে লেগে গেছে আমরা জানি ভালো উনি কি করছে গ্রাম পেতেছি সবচেয়ে সাথীরা তুই গেলি কি নিজে বাস বোনা করবো কি হয়ে গেছে কতটুকু আল্লাহ প্রতি আস্থা থাকলে সে জানে যে আর কি করব না ফিরে আসবো না তারপরে কি করতেছে কতটুকু হাঁকে কি বাঁচতে পারে যদি কোন ভয়াবহ আওয়াজ শুনে অথবা কোন চিৎকার শুনে একজন উইরা যায় অন্য ধীরে ধীরে যায় আমি পিছনে গেলাম না সে উইরা যায় এরপরে কি উইদা গিয়ে কি করে গালেবের জায়গায় গিয়ে ফজিলতের জিনিস হয়ে গেল সেটা বলে ইয়া না আত্মহত্যা হয়ে গেছে গা তু যদি আত্মহত্যা হয় এইভাবেই তোমার মনে বিজয়ী হয় জিপর এটা তো ফুকায় কারণ যে কাফের দের সে যদি কাফেরদের কোন ক্ষতি নাও করতে পারে কোনো ক্ষতি করতে পারলে তো কোনো ক্ষতি করতে পারলো না কিন্তু মুসলমানদের এই দিনের জন্য তারা উৎসর্গ তারা যে উজাড় এইভাবে নিজেদেরকে কিছুই মনে করে না নিজের জানকে দিনের জন্য উৎসর্গ করাটারে এই কারণে তারা একটা প্রভাবিত হয়ে যাবে এতটুকু ফাইদা যদি হাসিল হয় কারণ নিজের জান উজার করে দেওয়ার দ্বারা এটা আত্মহত্যা না এটা কিভাবে এতটুকু আর এটা তো স্বাভাবিক মায়ের খেয়া যেতেছে সারা পৃথিবীর একটা কি করার জন্য সুর হাত দেওয়ার জন্য এটি সহশেষ জি এখান থেকে বলতে পারে যে ওই যারা হাসুরের মহারমা হাসুরের দিন ইসলামের রসুলো কাজ করা ছাড়া এইভাবে করার কোন অবকাশ আছে একসাথে মিলে এটা তো হল গোলপ জি গোল গুমরাহিহি তো দে এটা তো তরিকা সহি শক্তিশালী আছে পৃথিবীতে দিন কয়েক হবে না কিলু হুম হাত তা আল্লাহ না ফিতনা দিনও করিল্লেন দিন আল্লাহর জন্য হওয়া এবং এই ফিতনা হওয়া এটা একটা সাথে জড়িত যতদিন তাদের শক্তি আছে ততদিন দিন প্রতিষ্ঠা হবে না প্রতিষ্ঠা কম ভাইয়ের মধ্যে আর কাফেরও আছে নিজের ঘালে ভাবতে ভাই হবে বাস্তবে ব্যক্তিগত ক্ষেত্রে আস্তে আস্তে বিস্তার করে মুসলমানরা সারা পৃথিবীর আদর্শ হচ্ছে কি আমেরিকার আদর্শটা খুব উন্নত জিনা কিন্তু এত বোঝা দিতেছি তার একটু আগাম হইত জি করতে গিয়ে পাকাও সবই করো তোমার না কোথায় কিন্তু ওই দেশ তো তাই তুমি এই কাজের ত্রুটি আনা এটা তোমার কি ধোকা একটা এই ধোকার কাজ কখনো করে নি সারা পৃথিবীতে দিনের কাজ মারা মাহদিআসামের দিনটা উদ্ধার করবেন রসুলের যুগে এটাই ছিল এখনো এটাই যদি আমরা এটা না মানি তাহলে এই সময়ের মাধ্যমে আমরা বসা আছি আর ওই মাহদির যুগে আর রসুলের যুগে আল্লাহ আপনি হেরারে দিয়া করান আপনি করেন আমরা মনে করি যে আসবে তখন তো হবেই তো এর আগে উপযুক্ত হয়ে আছে না নাই আল্লাহ বলতেছে তোমাদের হাত দিয়ে আমি তাদেরকে কি দিবো আজাদি মাল মাহদি বেগাই শর্ত আছে তুমি আনলো ঘুর আল্লাহ মু আসবে মৃত্যুর পরে লিমি হালিফাটি মানুষের দিয়ে করবে মৃত্যুর পরে তুই খলিফা কুই তু খলিফা নাই বোঝা গেলো মাহ দিয়ে কি হবে খলিফা আর ওই ধারার দিকে যাইতেছেন আমদিকা সারা পৃথিবীতে জিজ্ঞেজ অঞ্চলে মুসলমানরা জিজ্ঞেস কাপের মোকাবিলা করতেছে আমেরিকা নিয়ন্ত্রণ করতে না বিরুদ্ধে ধীরে ধীরে অবস্থা এমন হইতেছে করতে পারতেছে না আর এমন করতে পারতেছে না এমন একটা ইসবির লড়ু অবস্থার মধ্যে কি পড়ে রয়েছে সারা পৃথিবীতে আর এটা তো একটা সব শুরুতে বাইরের কথা এরপরে বাস্তবতা জাহির বাস্তবতো পাকিস্তান ওখানে আছে যে এখানে খলিফা দেওয়ার উদ্দেশ্য হয়তো একজন শাসক আর কি যে কোন একজন শাসক যে গুজরা একক শাসকতা সারা পৃথিবীতে হয়নি ইসলামের বিপরীত কিছু নাই উপরে দিয়া তার জি ভিতরে আমরা জানি না কিন্তু কি নাই বিপরীত নাই আর এরা ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে ওদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছে মুজাহিদদেরকে বন্দী করতেছে এটা বলে মুনাফেক চিন্তা করেছে মুনাফেকের তারিখ হয়েছে এখন কি সম্ভব জিনা মুনাফেক তো ইসলামের খেলাফ তার মধ্যে কিছু নাই জাহেরি ভাবে ভিতরে তার কি নাই ইমান নাই এটি তো মোরতাদ এটি তো আবু জাহেল আপনি কোনো একটা আসলে উচিত ছিল আমাদের যান মাল সবকিছু নিয়ে কি হয়ে যাওয়া বের হয়ে যাওয়া তাহলে আল্লাহ পক্ষ থেকে কি হইত জবাব হইতো সফলতা আমার কাছে না জয় আমার কাছে না আল্লাহ তাহলে স্পষ্ট বলছে ইন্দিনু এরপরে গিয়া তুমি মারা যাও অথবা কি নিহত হোক লাইকানা যাও না সেইটা আমাদের উদ্দেশ্য আমি এখানে মারা গেলাম না নিহত হলাম এটা আমার দেখার বিষয় না আমি বের হয়ে গেলাম বের হয়ে গেছে দাব বা লাদাখাত যে অবস্থায় সে মৃত্যু করে সে ওই নিহত হওয়া কাটা শহীদ আর এই শহীদদের মধ্যে বেরোয় কোন ব্যবধান নেই আমার উঠানো হবে এটার ব্যাপারে আমি করবা দুছে এক সমান পছন্দের আমার কাছে কি সমান পছন্দের কারণ দুজন পথে থাইকা একজনের শহীদ দিয়েছে আরেকজনের মারা গেছে পথে শহীদ দেয় আরেকজনে যদি স্বাভাবিকভাবে মারা যায় অনেক ক্ষেত্রে স্বাভাবিক অনর্থক মানে জেহাদের পথে না থিকা ভিন্ন পথে থেকা বেশি দিন হায়াত পেয়েছে আরেকজনের কে সহিতা গেছে আমরা এরপর উঠছে এই পথে না এই পথ সাহা হাদিস এখন একজনে এই ফতে দুজন একজন শহীদ আরো বেশি দিন রয়েছে এই দুইজনের লোকের তুলনা করে একজন ফতেই নেই আর একজন ফতে শহীদের কাছে আমার দ্বারা আরো কিছু রইলো যে ওই হুঁজুরে জানা যদি নাকি আরো কিছু বড় দলিল কি মনে করত হুকুম কি কোথাও যদি শরীরের স্পষ্ট হুকুম কোথাও যদি এইভাবে আল্লাহ না আল্লাহরী ধ্বংস যায় তারা সমতা থাকার সত্য প্রতিহত না করে তাহলে আম্মা হমুল্লাহ মহতের আগে আজাদ দিয়ে আল্লাহ তালা সব দিলে শেষ করে এটাও কার হুকুম হাদিসের স্পষ্ট বক্তব্য এটা একটা না ফর মানে কি হয় প্রকাশ্যে হয় ছোট ফেতনালটা হাজিস না হাজিস বাস্তবে এটা কারণ আল্লাহর একটা না প্রকাশ্য হওয়া এটা সম পরিমানীটা সাথে চলতেছে সেই পরিবেশের মধ্যে কারোর জন্য থাকা যায় ইসলাম কঠিন না সহজ কিন্তু এটার পালন করার মধ্যে কুর্বানি আছে জানতে চলে যাবে এটা হব না এটা কষ্ট ফেতনা বিপদ সম্ভব এই আসা হয় যে পরিবর্তন সে অবস্থায় নিজের মান সম্মান ইজ্জত নিয়া দিন নিয়া হিজরত করে চলে যাওয়া ফরজ জাহাজ আপনি রক্ষা করার কোন ব্যবস্থা এখানে নাই আর এই জাহাজ সারবেনা জি কত মানুষ চাকরি করতেছে কত মানুষ ব্যবসার জন্য কত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন কাজ করতেছে না তো এটা প্রমাণিত হবে কখন যখন যথাযথ আসল গুলি অবলম্বন করার পরে সে ব্যথা হবে কই হ্যাঁ বাড়িঘর বেচে বিদেশ যাওয়া লেখা যদি মনে করতো যে পাম বাড়ি ঘর আমি তাহলে কি করতে হ্যাঁ বিক্রি করতো চেষ্টা করতো না একবার না ক্ষমতা আসলে ওই মানসিকতা কারো হইলে ওখানে যাওয়া লাগবে না এখানে থেকে কোনো ধরনের কৌশলী কি তার নাই আর এর মধ্যে যার নাকি সুস্থ তার জন্য কোনো মাপকা এখানে আমাদের জন্য একটা ধোকা দেওয়া হয় যে সবাই সব কাজ করতে পারবে না কেউ এই কাজে থাকবে কেউ এই কাজে থাকবে দিনের সব কাজ সবার দিয়ে হয় না খেলাফত চলতেছে অন্য কোন অস্থিরতা কি তখন এক একজন এটাই তো বাবুর চি খানা পাকাবে তারপরে রং লাগাই না কি করবে রং লাগাবে ফ্যান ফিট করে কি করবে ফ্যান ফিট করে কিন্তু যখন নাকি করে দিচ্ছে এখন বাবরাস পর্যায়ে আছেন তারা এই জিনিস দেন আমরা মানুষের মধ্যে আল্লাহ দিন দারি কি করতে চাই বাস্তবায়ন করতে চাই মানুষদেরকে দিনের মাসালা অনুযায়ী চালাইতে চাই মাসালা বের করে দেন তখন তাদের জন্য মাসালা বাইরের বাইর মধ্যে কিছু মানুষ ছিল তারা কিন্তু বিধান প্রতিষ্ঠা করতে কি ঠিক হই এবং যাহ কাজ তারা ঠিকই কি দিতো মুসলমান কোথাও আক্রান্ত হইলে তাদেরকে নিজেরা নিজেদের জিম্মার নিজেদেরকে তাদের জিম্মাদার কি করতো মনে করতে। কোথাও দিনের উপর আঘাত বা দুই মুসলমানদের উপর আঘাত এটা জিম্মাদার কিন্তু সে নেয়া আছে পালন করতেছে সেই ও অন্যান্য কাজের মধ্যে লিপ্ত থাকা এক কথা আর যখন নাকি যারা শাসক এরই চীনের এমন কোন জিম্মাধারী নেই তাদের বরং কাফের জিম্মাধারী যায় ইসলামী সংস্কৃতি কি কি করতেছে শেষই করতেছে বিভিন্ন অঞ্চলে সেই জন্য স্পষ্ট করেছে কোন মুসলমান যদি কি হয় এখানে ভিতরে কি এখানে কি আলেমেস রিক্সাওয়ালা শ্রমিক কোন ভাগ আছে নাকি এখানে জিনা না লাকুমের ভিতরে সব সব দেহে যদি আঘাত করতো কেহ আপনার বইনের যদি কেউ আপনি কি করতেন অবশ্যই অন্য সব কাজ বাদ দিয়ে দিতেন কিনা তখন আপনার কেউ তিরস করতো সব কাজ বাদ দিয়ে দিচ্ছে কেহে এখন আপনি কি করতেছেন জাহাজের মধ্যে মানুষের সাঁতার শিখাইতেছেন হ্যাঁ আসতেছে কতক্ষণ সাঁতার সাগরের মধ্যে ডুবে হ্যাঁ আসতেছে আপনার এই সাঁতার শিখানো অথচ আপনার কাজটা করতেছে হ্যাঁ ডুবানের লেগা চিন্দ্র করতেছে আর আপনি বাসনের লেগে সাঁতার শিখাইতেছেন জি এখন সাঁতার শিখানো দিনের কাজ জি জাহাদের পানি কাজ করা এখন ওই কাজ এটা সিদ্ধ বন্ধ করে জি ঠিক সাদা যখন নাকি মুসলমান আক্রান্ত হয়ে গেছে নামকির বলা হয় মুসলমান যদি কত আক্রান্ত হয়ে যায় আর মুসলিমও না কাজী ওয়াহিদিন না বাঙালিও না কাজী ওয়াহিদিন জিনিস দিলা মুহাজিরও নাকা দিন দিল্লা আল আনসারও নাকা দশ দিন এই যে এখানে ভাগ যে উরাক্রান্ত আমিনা এই ভাগটা আমি লোক কুফুরি জাহিলি আনসার মুহাজির ভাগ যদি হয় এক যুদ্ধের থেকে ফিরোনাজার কি ডাকিসির এত ফুছিল। এরপর ওইটা সাহায্য করা আর না করার মাপ কাটি বানামো এসে কি আমরা কি রে সাহায্য করা আর না করার মাপকাঠি বিভিন্ন ধরনের সীমারেখা বিভিন্ন ধরনের রঙের বিভিন্ন কে রে যে কোনো ভাবে কি করো সাহায্য করা এখন কি মালদারা সাহায্য করা সম্ভব না সারা পৃথিবীর মাঝগুলির মধ্যে তুমি সরাসরি দেহ দ্বারা পারতো না বলি মালদারা সাহায্য করার অবকাশ সারা পৃথিবীর সবার আছে না তুমি করতেছো তোমার এখন হজ এক মুসলমান মারি খাইতেছে মারির অভাবে সে অস্থিরের অভাবে এখন তুমি হজ করতেছো নফল হজ হজ হজে পরে অনেক ঘাটতি আছে নামাজ পড়ে দিনের বেশ গুলো আদায় করেন তাদের আমলের কারণে মার্কেট আছে আর সুরিয়তে তো ইটারে সে আমল করে না না করে এতবার করে না সুরিয়তে এতবার করছিস সে مظلوم এই জন্য তার হিতাল কর ওয়া মা আలకుম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমী আহলু যদি কিত আক্রান্ত হইতো তাদের জন্য তোমার কি ছিল কিতাল করা শুধু জাহাজ না কি করা অথচালের মধ্যে মুসলমানের জান কি করবে যাইবে ইহুদি গুলির জন্য মুসলমানের যাই আর সেখানে সে বদ আমল কুয়া তুমি কি করতে কি মারে বদ আমার ইমান তার উপর শুধু নামটা আছে এই কারণে তার উপর তারা ঘাট ওয়া জালু না সবটার উপরে তারাঘাটটা জি তুমি এখানে ভাগ করতেছো আমলদার আর বেমলদার তুলে নবী সারা কেউ যায় না তুমি সবাই তো কোনো আছে জি নার নাই তুমি তো কবি আমি তোমার মায়ের যে সময় ধরে লেগে যাই গো তা আমি যাবো না তুমিও যাইবো না তোমার মায়ের আক্রান্ত হয়েছে কে লেখা কার্বো নাই ভিল শিশুটা ঘুমার আঘাত ঘাইর বাপের গুনায় ভাই বাপের গোনার তুমি তো তার জন্য অস্বীকার করে ঠিক কিন্তু কাদিয়ানির যে মিশনটা ছিল যে জেহাদ্দারে কি করে দেওয়া মানে দেওয়া জেহাদ্দারে অকার্যকর করে দেওয়া মুসলিমদের থেকে এই জিনিসটা আমরা পালন করত সাধারণ মুফা সাধারণ তখনই আপনার যদি দিলের দিন পালনের সহিতা কাজা থাকে দিলের ব্যাপার হের ফেরেন না থাকা থাকে আপনার ঘর আচ্ছা ঠিক হোক এলমি লাইনে ইয়া সম্পৃক্ততা হন এরপরে সব লাই নেই সব লাইনি সম্পৃক্ততা এরপরে মুজাহিদদের লেখা কত প্রায় পাঁচচল্লিশশো আছে শুধু কাদের লেখা বুঝাই দেড় লেখা পাঁচলিশো কিতাব